আপনারা শুনছিলেন জিয়াউদ্দিন আলাজাদের প্রথম পরিবেশনা বাংলার মাটি ক্যাসেটটির দিক নির্দেশনায় ছিলেন এবিএম এম অলিউল্লা প্রযোজনা করেছে বাংলার মাটি ফাউন্ডেশন পরিবেশনায় কারু কেন্দ্র চট্টগ্রাম আর উপস্থাপন